উপস্থিত ভাইরা সন্ধ্যা থেকে এতক্ষণ পর্যন্ত दलील हादी दलिल भोचना जे सब मसलारदीस भाईरा अभि आपत्ति प्रश्न तुल বিশেষ করে সেই করে কে মেনশন কেন বই লেখা হয়েছে বরাত বই লেখা হয়েছে আশপাশে কয়েক জায়গায় বই পাওয়া যাচ্ছে নেওয়ার চেষ্টা করবেন कभी रवि ठाकुर लेखा देखे देवाले तुम्हार मन प्रथम पात लिखे दिलम आल्पना আমার লেখা কইবে কথা যখন আমি তাই ধরে কথা বলবে তাই বই লেখা হয়েছে ইনশাল্লাহ আল্লাহ রহমার থেকে আশা রাখি দ্বারা আমরা ভয় পাইনি আমরা একশোবার রাজি আছি কিন্তু আমরা এড়িয়ে যাওয়ার চেষ্টা করি তাই কলমের ময়দানে শুরু করেছি বাপের বেটা হোক এসব বই জবাব লেখো আমরাও জবাব লেখার জন্য এখন তো আছি আমি এখন বুড়ো হয়ে গেছি আমি সরকারি মাদ্রাসায় চাকরি করে রিটায়ার হয়েছি কেসেলি উসছি দক্ষিণ চব্বিশ পরগনা ১৪ বছর চাকরি করে রিটায়ার হয়েছি সেখানে ১৪ বছর ভাই সেখানে আমি ফাঁকায় খবর পেলাম বললে হরিহরপুর ওই মহল্লার লোক আহলে হাজি হয়ে গেছে আমি সহকর্মীদের নিয়ে গেলাম গিয়ে তাদের বললাম তাদের একটাই জবাব আইনুল বাড়ি সাহের সঙ্গে বাহাস করতে পারবেন এমন ওই একবার নয় ইনশাল্লাহ একশো বাই আর তোমার দেশে তো আমি চাকরি করছি যাও তো আমার আইনুল বাড়ি সাহেবকে ধরে নিয়ে এসো এক মাস পরে আবার অতএব ঝামেলা ঝঞ্ঝাটে আর আসবে কেন বাবার এই বছর আমি নিজে গেছি এই বুড়ো বয়সেও দিনাজপুরে গঙ্গারামপুর মহকুমা मुफ्ती इब्राहिम आगे बयान गारे मुफ्ती तक बेफास् कल पुलिस प्रशासन बोलने वस्थाएं शांति रक्षा करते सभा भंग कर दिल আমার তরফ থেকে আমাদের তরফ থেকে আমাদের এই বাবাজিরা মুক্তি নাসির এবং মুফতি ইব্রাহিম সেখানে ওই মারামারি ফাটাফাটি আরো বেশি সেই জন্যই আমরা ওই উর্দুতে তো বহুত বহুত বই লেখা হয়ে গেছে বিশেষ করে হজরত আসাদ মাদানী রহমাতুল্লাহে হায়াতে থাকা কালীন দিল্লিতে সন্ন্যত কনফারেন্স করেছিলেন এবং সেখানে আলাদা আলাদা আলাদা আলাদা রেশালা লিখেছিলেন সেই সব রেশালার জবাব আজ পর্যন্ত আলে হাদিজ ভাইরা দিতে পারেননি এবং ইনশাল পারবেননি বাবারা তাই षाई विशेष पश्चिम बांगल् ओ लाइने कमी छोले बाबाजी के उत्साह दिए आगे बढ़िया दिए যেগুলো করুন আল্লাহ করুন এই বাবাজিদের আমি আর পুরো হয়ে গেছি কদিন বাজবো তা এদেরকে আগামী দিনে লড়াই জন্য তৈরি করে রেখে যাচ্ছি আমনাদের এই নবগ্রাম এখানকার স্মৃতি বিজড়িত জেলা কনকপুর গ্রাম বাস করতে গেছিলাম এবং যিনি আমাকে দাওয়া দিতে গেছিলেন নাম লেখালেন আবু হানিফ উনি বলেন হুজুর ওই কনকপুরের বাঁশে আমি হাজির ছিলাম এবং আমার মনে হয় এখানে আম লোকেদের মধ্যে এবং স্টেজের ওলামাদের মধ্যে আরো অনেকে হাজির ছিলেন এই তো হাত তুলছেন যে আমরাও হাজির ছিলাম সেই জানসার কথা একটু বলছি বিশ্বাস না হয় সেই গ্রাম বেশি গিয়ে পাশাপাশি করে ছেড়ে দিয়েছি আল্লাহর মদত সামেলে হাল ছিল হুজুর রিছনে বসেছিলেন যে আপনি ক্লান্ত হলে আমরা হাল ধরবো আল্লাহর মদত সেদিন আমার সামেলে হাল ছিল ক্লান্ত আমি সেদিন হইনি তার সংক্ষিপ্ত বিবরণ একটু আপনাদের শোনাচ্ছি এক নম্বর আলোচ্য বিষয় ছিল বললে এক নম্বর যে জন্য ওরা আমাকে ছুটে আনতে মেমারির থেকে আমি তখন রোদীপুর মাদ্রাসার শিক্ষক লাগোয়া মহেশপুর রাজে কিন্তু এক বছর সেজন্য পুরো বুখারি শরীফ সেই বছর আমার নখ দর্পণে ছিল আল্লাহ মেহরবানি এখনো আছে তো যাই হোক ভাই এইবার কথা হলো এক নম্বর আলোচ্য বিষয় ওরা বললো আনাপিদের নামাজ হয়নি কেনা ফাতেহা ছাড়া নামাজ হয়নি ভাই পাশে আরবিতে ব্যাখ্যা করা আছে হাসিয়াতে ব্যাখ্যা করা আছে বলা আছে এই হাদিস এমামের জন্য প্রযোজ্য যিনি একা নামাজ পড়ছেন তার জন্য প্রযোজ্য যার ইমাম আছে ইমামের কেরাস পাড়াটাই তার কেরাস পড়া বলে গণ্য হবে অতএব তার ক্ষেত্রে এই হাদিস নয় ওরা কি বললেন বাবা মানি নাই তো খন্ড অমুকৃষ্ঠাটা খুলুন খুললেন দেখুন লেখা আছে চুগলখর বেহেস্টে যাবে না চুগল খোর কাকে বলে একজনের কথা আরেকজনের কাছে পৌঁছিয়ে দিয়ে বিবাদ বাধানো বা বিবাদ বাড়ানো সমাজে যাবেন ফাঁতা দিয়ে যান বললে হ্যাঁ বললে হ্যাঁ যাবে তবে প্রথম প্রথম যেতে পারবেনি অনেক পেটাই কোটাই খেয়ে তবে যাবে পরে আরো নমুনা আমার খেয়ালে এলো নজরে এলো মানে তখন ওদিকে খেয়ালটা যায়নি বুখারি শরীর প্রথম খন্ড কিতাবুল এলেমের শেষ পৃষ্ঠা আর মহম্মুর রসুল তার জন্য জাহান্নাম হার বাবা আর কেউ নামাজ পড়বে আমি মুখ মনে বিশ্বাস করে মুখে কালেমা স্বীকার করছি আমার আর সুদ খাওয়া ছাড়বার দরকার কি আমার দেনাকারা ছাড়বার দরকার কি আমার জন্য তো নাম হারাম হয়ে গেছে আমি মনে বিশ্বাস করে মুখে শিকার করেছি তাহলে হাজিসের জাহেরি মানে নিলে চলবে গাড়ি করে দিয়েছেন চিরকালের যাওয়া কাফের মশ্রে বেইমান নাস্তিক ইত্যাদি আর একটা হলো কিছুদিন পেটাই কোটাইয়ের জন্য যাওয়া তাই যে জাহান্নাম কিছুদিন চিরকালের যাওয়া সেই জাহান নামটা ওর জন্য হারাম হয়ে গেছে সাময়িক যাওয়ার নামটা যদি না কদম আগে বাড়তে পারবে না তেমনই আর একটি হাদিস আমার খেয়াল এলো যে ব্যাখ্যা যা করেছেন সেইগুলো না মানলে এক কদম আগে বাড়বার উপায় নাই এবং যেই ঘরে সুরত মানে জীব জন্তুর ছবি থাকে তারা আল্লাহর ফিরিস তারা প্রবেশ করেন না আলে হাদিফ ভাইদের এক পুরাতন যুগের নেতা ছিলেন মানে স্বাধীনতা আন্দোলনের আল্লাহ ফেরেস্তা ঢুকবেনি ভালোই তো হলো আর আমাদের কাউকে মরতে হবে নি ওই ঘরে একটা কুকুর বেঁধে রেখে দেবো ওই ঘরে একটা জীব জন্তুর ফটো মালা করে মতো ফেরস্তা তাহলে সেই ঘরে আর ঢুকতে পারবেনি তাই ব্যাখ্যা যদি বলো মানবনি তাহলে কিন্তু এক কদম আগে বাড়তে পারবেনি এবং সমাজটাকে এই অবস্থায় সততার উপর দিনদারির উপর টিকিয়ে রাখতে পারবেনি তারপরে আমি বললাম হেগো মুসলিম শরীফ খুলুন অমুক অধ্যায় অবীজি সাল্লাই তারা বিহি ইমামকে ইমাম বানানো হয়েছে তার অনুসরণ করার জন্য যখন তাকবির দিয়ে আল্লাহ আলবার বলে নামাজ শুরু করবে তোমরাও করোর আমরা মুসলিম শরীফটা মানি না আমরা বুখারি শরীফটা মানি বেশ তালে ভাই বুখারি শরীফটা সব জায়গায় যেন মানবে বলে দ্বিতীয় খণ্ড। পৃষ্ঠাটা বের করো এমাম বোখারি অষ্ট ভাষায় পাতুয়া দিচ্ছেন এবং প্রমাণিত করছেন এক মজলি সে তিন তালাক দিলেও তিন তালাক হবে মানো বলে না এটা মানি না এ জায়গায় মুসলিম শরীফের ফাতোয়াটা মানি মুসলিম শরীফের একটা হাতি সে বাহ্যিক মানে ওই রকম আছে আসল মানে কিন্তু তা নয় বলে এ জায়গায় বোখারি মানিনি মুসলিম মানি তোমাদের মজাব তাই তো তোমরা মানো ওই জায়গায় ওরা কিন্তু আর একটা প্রশ্ন তুলেছিল বললেন আমাদের মধ্যে আমরা যে নামিলা আর বারাতি ধরে এই সব যে বলেন কোন হাদিস আছে কোন হাদিসে নাই তবে কেন বলেন কোরআন শেখ এবং শেখানো হতো সেইটাই করো লিখিত কোরআন শরীফ গুনো বাধ্য বলে ওটা প্রয়োজন ভিত্তি এমন এইটাও প্রয়োজন ভিত্তি मन साराक्षण वृंदावन सुटे बेड़ा বৃন্দাবনে চো মন তাকে নিয়ে সেই এক জায়গায় হাজির করার জন্য মুখে বলাটা ভালো আমাদেরকে পাবলে লেখকরা বলেছেন যেমন প্রয়োজনের কারণে তুমি लिपिबद्धा लिपिबद्ध जयर भक्त बड्ड बता त मे पड़े गलारा भाईरा আমি শুনেছি এবং দেখেওছি লোক আমাকে তিনি নাকি ধর্মের ব্যাখ্যাটা সবচেয়ে ভালো শিখে গেছেন বোঝো বাবারা হ্যাঁ টিভি দেখে ধর্ম বোঝার লোক যারা তাদের কাছে জাকির নায়ক হিরো হতে পারে যারা দেখে জাকির নায়ক হিরো আর যারা কেতাব দেখে ধর্ম মানবে এবং বুঝবে তাদের কাছে জাকির নায়ক জিরো উর্দুতে বই বেরিয়ে গেছে দেওবান থেকে হাকিকাত জাকির নায়ক প্রায় ছশো আমি দেখিয়েছি কবে কোথায় কোন তারিখের কোন লেকচারে কোরআন হাদিসের বিরুদ্ধে কি কি কথা বলেছে বিস্তারিত এই বইয়ের মধ্যে দেওয়া আছে পাঁচের পাঁচশো ছশো বই সেটা আপনার পুরোটা বাংলা করার মতো এখন আমাদের সময় সুযোগ হয়নি আমাদের মাদ্রাসার তরফে একটা ম্যাগাজিন আমরা বেশ করছি গত বছর থেকে এই যে আসলে সার বের করে দেখছিল তারপর সে আমি যে ফোল্ডিং এ রাখি এটা হলো আলমা জাহির আমাদের মাদ্রাসার নাম সেই জন্য আমাদের বার্ষিক ম্যাগাজিনের নাম আলমা জাহির এটা সম্পাদক হিসাবে আমার নামটাই সব শিক্ষকরা অনুরোধ করে দিয়েছেন এবারে সম্পাদকটা লেখার সময় নান বলেন হুজুর জাতির নাকে সম্বন্ধে একটু লিখুন আমি ওই বইটাকে সামনে রেখে শর্টকাটে একটু লেখা দিলাম এক নম্বরে লিখেছি বোখারি শরীফ দ্বিতীয় খন্ড খাইবার যুদ্ধের আছে একজন লোক এসে মুসলমানদের তরফে একজন লোক এসে মুসলমানদের তরফে সবচেয়ে জোরালো লড়াই করলো তখন সবাই বললে ধন্য ধন্য ধন্যী এত লড়াই করলো মুসলমানদের তরফে লোকটা জাহান্নামি শেষ ফল দেখছে অনেক জায়গায় আঘাত লেগেছিল আঘাটে জ্বালা সহ্য না করতে পেরে নিজের তারকাস যাতে তীর রাখা হয় তাঁরা এসে নবীজি কে বললেন নবীজি যা বললেন সার মর্ম বাবা আমি তো আল্লাহর রাসুল আমি তো আল্লাহর ই তবেই তো বলেছি লোকটা জাহান আমি তো আর মন গড়া করে বলিনি আল্লা জন্য লড়াই করতে আসেনি নবীর জন্য লড়াই করতে আসেনি দিনের জন্য লড়াই করতে আসেনি আমি মদিনার লোক মদিনাবাসীরা হেরে যাবে এটা আমি হইতে পারি না তাহলে ইমানদার ছিল না অন্য জায়গায় হয়নি বুঝেছেন তাই কারো দ্বারাই বাহ্যিক খেদমত হচ্ছে মানে একটা বিশাল আল্লাহ আলাহ ওই হাদিসটা নকল করে খন্ডন করেছি যে বাহ্যিক খেতটা গ্রহণযোগ্য নয় যদি তার না নয় কেন তিনি বলেছেন ভাই বইটা আমার আর আমভাবে বিক্রি করার মতন কপি ছিল না তা থাকলেও আমি আর বইয়ে আনতে পারিনি তাই আমি চার পাঁচ কপি এনেছিলাম তার বিরুদ্ধে এক কপি এখানকার জালসা কমিটির হাতে তুলে দেবো তাই সভাপতি হাতে তুলে দিলাম বুঝেছেন আচ্ছা মানে আল্লাহ হচ্ছেন সর্বশক্তিমান পুরো এই মানে তাই করে এসেছে जे। ला आमार ते ना। आया ते जा से मान उम्म चौदह बुझे मान टाइम सर्वशक्ति मान मान मान उन्नी बोल আল্লাহ সর্বশক্তিমান এই মানে আল্লাহ সব কিছু নিয়ন্ত্রণ করে কেন সর্বশক্তিমান মানে ঠিক নয় বলছে আল্লাহ মিথ্যা কথা বলতে পারবে আল্লাহ জুলুম অন্যায় বেইন ছাবি করতে পারবে এগুলো না প্রশ্ন আমাদের জবাব এবং এইটাই সহি বলে আমি একটা উপমা দিয়েছি আমার ওই পত্রিকার মধ্যে বলে অন্ধ লোক সে তোমাদের কাছে বাহাদুর জাহির করছে দেখ বদ নজর দিকে খারাপ নজরে তাকানো এই গোনা তারা সবাই করছিস আমি কিন্তু ভাই আরে বোকাচন্ডী তোর ওইটা তো করবার ক্ষমতাই নাই তাহলে তোর বাহাদুরিটা কি যারা নজরওয়ালা লোক অন্ধ নয় তারা যদি আল্লাহর ভয়ে নজরের হেফাজত করে সেইটা হলো বাহাদুরী। ছাত্ররা নিয়ে রমজান মাসে গেছে রমজান মাসে তার জাকির নায়কের ভক্ত দিকে দেখিয়েছে ভক্তরা দেখে কি বলেছে জানেন এটা তোদের হুজুর মিচি মিচি করে লিখেছে জাকির নাযে কখনো এত ভুল কথা বলতে পারে না এই কথা বলছে তুই গিয়ে বাড়ি ফিরে ইত্যু পড়তে যাবি বাড়িতে তাদের বলবি আমাদের হুজুর মিচি মিচি জাকি নায়েকের নামে অপবাদ দিয়ে বই লিখেছে মানহানি মামলা করতে বলবি আমি যদি আর আমাদের বইয়ে লেখা আছে বাবা সেই বই সঙ্গে নিয়ে এই বইয়ের লেখা আছে বই লিখেছিলেন কি ইংরেজের বিরুদ্ধে জেহাদ করা চলবে না যদি মিথ্যা লিখছেন মানহানি মামলা করো লেখকের জেল জরিমানা হাজত হয়ে যাক আর যদি না করতে পারো তার মানে সত্যি তোমাদের বইয়ে আছে তাই ইংরেজ সরকারের কাছে তোমরা দরখাস্তিকে যেন হাবি ওয়াহাবি অনেকে গায়ের মুখার্লে অনেক কিছু বলছে ওই সব না বলে যেন আহলে হাদিস বলে এই সরকারি নামটা আমাদের চালু করে দেন ইংরেজের বিরুদ্ধে লড়াই করা চলবে নি তার বকশিস আমাদেরকে দেন সে বকশিস কি আমাদের নামটা যেন আহলে হাদিস সবাই বলে তাই উনি একবারে রেফারেন্স দিয়েছেন গভর্নর কোন তারিখে কত নম্বর মেমো নম্বরে অর্ডার জারি করলেন সব দেওয়া আছে এই বইয়ের মধ্যে বাবারা তাহলে আলে হাদিস নামটা ইংরেজ সরকারের কাছে বাবারা আমরা বললাম দিনাজপুর বাব্রাহিম বাবু যে আগে বক্তব্য দিয়ে গেছে ওই চ্যালেঞ্জ দিয়ে দিল ওদের আপনারা বলছেন শহীদ হাদিস ছাড়া কিছু মানি না লেখা তাতে আহলে হাদিস শব্দটা আছে আমাদের সঙ্গে একজন মালানা সাহেব ছিলেন দিনাজপুরে তার বাড়ি সৌদি আরব রিয়াজ রাজধানী শহর अध्यापक मालान सहेबर लैपटप छो भाई लैपटप टीपे हाथी बार कर बार कर लो বাবা নজানরা এগিয়ে এসো আমাদের পর তোমরাই তো হাদিস হবে মানে হাদিসের সাদে তোমরাই তো হবে আমাদের পরে তাই আবু সাইদ খুদরি বলছেন নবীজির বাণী নয় তোমরা তো বাবা সাহায্যের কথা মানো মানতে একটা আদান বাড়িয়েছিলেন সেটা মানতে তোমরা তো বলো আমরা নবীর মানবো কেন আমরা তো নবীর ওম্মত ওসমানের কথা মানবো কেন আবু সাইদ কথা কেন মানছ তারপরে আমরা এসে সহাবুল ইমান ওই নাম হারুনুল আব্দি সে একবারে কাফের ছিল কট্টর শিয়া যাকে কেন সে লিখে গেছে সে বলতো বললে ওসমান রিয়াল দুনিয়া থেকে বিদায় হয়েছেন এই হাদিসের তা আমি কিন্তু এই এই বাংলা প্রতিকার মধ্যে মুক্তি ইব্রাহিমের কলম দিয়ে লেখানো হয়েছে ঠিক তেমনই আলে হাদিস ভাইরা বলে যে সময় আমরা বার করেছি হাদিসের কেতাব থেকে খুঁজে এটা কিন্তু বাংলাতে দেওয়া নাই আমাদের আলমাদেদ উর্দু সংস্করণে দেওয়া আছে ওটা আমি এসছিলাম একটা মাদ্রাসায় দিয়ে দিয়েছি যেহেতু উর্দুটা আম লোক সেজন্য আমার ভাইরা যে রাত হয়ে গেছি এবং শীতেরও রাত লোকজন পড়ছেন সেই জন্য আর আলোচনা না বাড়িয়ে এবার মনে হয় একটু দোয়া করে দেওয়াটাই ভালো মনে হচ্ছে ভাই আস্তে আস্তে ধরুড়ি পড়ুন দোয়া করে দিচ্ছি মৌলানা و আলি সব আলহামদুলিল্লা হম মুবায় রা বর ভি সিমারিক সৈনা کما মহম্মদাল و কমাত وَفِي الْآخِرَةِ حَسَنَةً হসনির হসন النَّارِ বড়ই দয়া করে মেহরবানি করে নবীজির উম্মত করে দুনিয়ায় আমাদের পাঠিয়েছেন এই আমাদের কদর করা তৌফিক দান করুন আমাদের আমাদের যত আকাবির যত কিতাব লেখনেওয়ালা হাদিসের কিতাব থেকে আরম্ভ করে ব্যাখ্যা সারা শুরু হাত সবাই ছিলেন মজহব মাননেওয়ালা মুখাল্লির আলে হাদিস ভাইরা নিজেরাও বিভ্রান্ত হচ্ছে লোকেদেরকেও বিভ্রান্ত করছে এবং আপনার এনাম পানে যে পথে গিয়ে গেছেন সেই পথের পথিক আমরাও যেমন আছি ওনা তেমন বানিয়ে দেন ইয়া সমস্ত ভুল বোঝাবুঝির অবসান दें आजकल उद्योता केवल पैंडल खरच पंचाश हजार टाइम এত খরচ খরচা করে তারা টাকা দিয়েছেন সময় দিয়েছেন মেহনত করেছেন মেহরবান উত্তম থেকে উত্তম বদলা দান করুন জন মল ইত আবরু ব্যবসা বাণিজ্য হেফাজত করুন এবং বার কাজ দান করুন যে সমস্ত আমাদের ওলামা হাজার যারা বিশেষ করে আমার নজান বাবা জিরা যারা আমি বুড়ো হয়ে গেছি যাদেরকে আমি আগিয়ে দিচ্ছি বা তৈরি করে রেখে যাওয়ার নিয়তের আগে বাড়িয়ে দিচ্ছি মেহরবানি করে তারা করুন এবং আমাদের সবাইকে নিয়তের দলাত থেকে মালামাল করুন আপনি খুশি হবেন এই নিয়তি আমাদের সমস্ত লড়াই সমস্ত সংগ্রাম যেন হয় দয়া করে আমাদের দিলকে এক লাশের দৌলাতে ভরপুর করে দেন দয়া হয় রহমদুলিল্লা رب بحمده سبحان الله